একজন এক এক আদর্শের দিকে ডাকছে নানান মত পথের আহ্বান শোনা যাচ্ছে কারা সঠিক পথে আছে কারা সত্যের দাওয়াত দিচ্ছে তা আমরা কিভাবে বুঝব উমর বৃহৎ অংশ বর্তমানে এই বিষয়টা নিয়েই সবচেয়ে বেশি চিন্তিত কোন পথে চলা উচিত এই নিয়ে তারা খুব দ্বিধা সংশয়গ্রস্ত জীবনের অনেকটা সময় অজ্ঞতা আর অবহেলায় কেটে গেছে এই পরিমাণ এলমো শিখা হয়নি যে নিজ চেষ্টায় কোরআন হাদিস বুঝে আমল করতে পারবো তাহলে আমরা কিভাবে সঠিক পথের দিশা পাব সত্যকে জানার জন্য যারা উদ্গীব আমি সেসব সত্তান্নেষী ভাই বোনের উদ্দেশ্যে বলছি হ্যাঁ একটি সহজ পথ রয়েছে, যা তোমার সকল সংশয়কে ঝেড়ে ফেলবে যেখানে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাবে যে পথ ধরলে তুমি কোরআন আমল করতে পারবে কোনো বিভ্রান্তকারী তোমাকে বিভ্রান্ত করতে পারবে না কোনো কাজ যা মিথ্যাবাদী তোমাকে ভুল পথে নিতে পারবে না কি সেই সহজ পথ দেখো তোমার রব সুরা আহজাবের একুশ নম্বর আয়াতে তোমার জন্য সেই সহজ পথ বলে দিয়েছেন আল্লাহ বলছেন বস্তু বস্তুত আল্লাহ রসুলের জীবনের মধ্যেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ এমন ব্যক্তির জন্য যে আল্লাহ ও আসিরাত দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে হা হি সত্যান্বেষী পথি আল্লাহর রাসুলের জীবনের মধ্যেই রয়েছে তোমার জন্য উত্তম আদর্শ তোমার যে রাসুলকে সম্বোধন করে মহান আল্লাহ তার আলোকিত আদর্শের অনুসরণ করবে তোমার মনে যখন কোনো প্রশ্ন জাগে আর তুমি দেখো এ সম্পর্কে এক একজন এক এক কথা বলে তখন তুমি রাসুল্লাহ সাল আলিমের জীবনী খুলে নিয়ে বসো সেখানে এর উত্তর খুঁজে পাবে কোরআনে মোহান আল্লাহ যা করার জন্য আদেশ করেছেন রাসুল্লাহ করে দেখিয়ে গেছেন আর যা করার জন্য মহান আল্লাহ নিষেধ করেছেন তিনি তা থেকে পরিপূর্ণরূপে বিরত থেকে আলী পবিত্র আখ্লা সম্পর্কে কোরআনি হচ্ছে তার আখলা তাই হে সত্যান दिन सम्पर्कमे आलोकित जीवन ही अध्ययन कर तब तुम सत्य उद्भासित चिंत रसल्लाह आली वालम कदम लिखे से तुम्हारे स्पष्ट हो जाए तुम्हें बुझते कारा सत्यकथा कारा सत्य पथे डाके तुम्हारे सहज पथ লপলিক্য কুম সুলিল ইউ উসম كَانَ তুলিম ক্যানয়ু লিম ক্যানয়ুমল وَذَكَرَ রে তী